দ্বিতীয় খণ্ড চতুর্থ পরিচ্ছেদ কীর্তনানন্দে ও সমাধি মন্দিরে ভক্তেরা এই অবতারতততত্ত্ব অবাক হইয়া শুনিতেছেন কেহ কেহ ভাবিতেছেন কি আশ্চর্য বেদক্ত অখণ্ড সচ্ছিদানন্দ যাহাকে বেদে বাক্য মনের রতিত বলিয়াছে সেই পুরুষ আমাদের সামনে চোদ্দ পোয়া মানুষ হইয়া আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে কালে বলিতেছেন সে কালে অবশ্য হইবে যদি তাহা না হইত তাহা হইলে রাম রাম করিয়া এই মহাপুরুষের কেন সমাধি হইবে নিশ্চয়ই হৃৎপদে রামরূপ দর্শন করিতেছিলেন দেখিতে দেখিতে কনগর হইতে ভক্তেরা খোল কর্তাল লইয়া সংকীর্তন করিতে করিতে বাগানে আসিয়া উপস্থিত হইলেন মনমোহন নবাই ও অন্যান্য অনেকে নাম সংকীর্তন করিতে করিতে ঠাকুরের কাছে সেই উত্তর পূর্ব বারান্দায় উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেম উন্মত্ত হইয়া তাহাদের সহিত সংকীর্তন করিতেছেন নৃত্য করিতে করিতে মাঝে মাঝে সমাধি তখন আবার সংকীর্তনের মধ্যে চিত্রার্পিতের ন্যায় দাঁড়াইয়া আছেন সেই অবস্থায় ভক্তেরা তাহাকে পুষ্পমাল্য দিয়া সাজাইলেন বড় বড় বড়ো মালা ভক্তেরা দেখিতেছেন যেন শ্রী গৌরাঙ্গ সম্মুখে দাঁড়াইয়া গভীর ভাব সমাধি নিমগ্ন প্রভুর কখনো অন্তর্দশা তখন জড়বৎ চিত্রার্পিতের ন্যায় বাহ্যশূন্য হইয়া পড়েন কখনোবা বা দশা তখন প্রেমাবিষ্ট হইয়া নৃত্য করিতে থাকেন আবার কখনোবা বা শ্রী গৌরাঙ্গের ন্যায় তখন ভক্ত সঙ্গে সংকীর্তন করেন ঠাকুর সমাধিস্থ দাঁড়াইয়া গলায় মালা পাছে পড়িয়া যান ভাবিয়া একজন ভক্ত তাহাকে ধরিয়া আছেন চতুর্দিকের ভক্তেরা দাঁড়াইয়া খোল কর্তাল লইয়া কীর্তন করিতেছেন ঠাকুরের দৃষ্টি স্থির চন্দ্রবদন প্রেমানুরঞ্জিত ঠাকুর পশ্চিমাশ্য এই আনন্দ মূর্তি ভক্তেরা অনেকক্ষণ ধরিয়া দেখিতে লাগলেন সমাধিভঙ্গ হইল বেলা হইয়াছে কিয়ৎক্ষণ পরে কীর্তনও থামিল ভক্তেরা ঠাকুরকে আহার করাইবার জন্য ব্যস্ত হইলেন ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া নববস্ত্র পিতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন পিতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্ত বিনোদন অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন সেই দেবদুর্লভ পবিত্র মোহন মূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না ইচ্ছা আরো দেখি আরও দেখি সেই রূপ সাগরে মগ্ন হই ঠাকুর আহারে বসিলেন ভক্তেরা আনন্দে প্রসাদ পাইলেন